والسلام على وعلى প্রিয়দর্শক বৃন্দ আমরা ধারাবাহিক ভাবে কি এর দর্শ শুনে আসছি আজকে আমরা কিতাব তৌহিদ এর এগারোতম দর্শ শুনব ইনশা আল্লাহ আমরা গত দশটি দর্শে তাওহেঈদের পরিচয় তাওহেঈদের গুরুত্ব তাৎপর্য তহেইদের ফজিলত এবং শির্ক তাওহেঈদ বিধ্বংসী বা তাওহেদের বিপরীত যে অপরাধ সেটি হলো শির্ক ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা শুনেছি এখন আমরা একটি গুরুত্বপূর্ণ षय ने आलोचना शुरू करब आज के जीटी लेखक रहिमा हल्ला अद्याय बेधे बाहजाची अल्लाह इलाह इल्ला अर्थ हल शाह इला दाव प्रसंगे अर्थात ताउहित शुद्ध जानल जे नहीं चुप करा नय नियम हलो इसलमर प्रति विषय प्रथम हलो जानते विषय मानते है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 তাহলে বিষয়গুলি আমাকে জানতে হবে এবং গোটা মুসলিম বিশ্বকে দাওয়াতের মাধ্যমে সেগুলি জানিয়ে সংস্কার বা সংশোধনী নিয়ে এসে আবার আমাদের সেই সম্মান মর্যাদাকে ফিরে নিয়ে আসার চেষ্টা করতে হবে যেটি ছিল প্রকৃতপক্ষে আমাদের প্রিয় ব্যক্তি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি হোসাল্লামের দায়িত্ব মোহাম্মদ সাল্লি হোসাল্লাম তিনি এসেছেন শুধু নিজে জানবেন এবং পালন করবেন এজন্য না বরং তিনি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 যে অধ্যায়টি হলো বাবুদ দুআ ইলা لا আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর মানেই হলো তাওহীদ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মা'বুদ নেই সামনের এর পরের অধ্যায়টি আসবে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ব্যাখ্যা কি হতে পারে সে সম্পর্কে সামনে অধ্যায় আমরা বিস্তারিত এটাই হল এর অর্থই হল আল্লাহ করা যাবে না কারণ সত্যিকার এবাদতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা যখন সে মুখ দিয়ে স্বীকৃতি দিবে লাই লাহাইল্লাহ তখন সে আল্লাহ ছাড়া আর অন্য কারোর জন্য আবাদত করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা দিতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারো ছাড়া আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সে তার যান মাল উৎসর্গ করতে পারে না করবে শুধু আল্লাহ সুবাহর জন্যই যখন সে মুখ দিয়ে ইলাহা ইহ এই বাণীটি উচ্চারণ করবে অন্তর যখন সে এই বাণীটিকে মেনে নেবে তখন তার মাঝেই এসে গেছে তাউহিদ সে তাওহিদের পথেই চলবে তাওহিদ কাজেই করবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আসুন লক্ষ্য করে দেখি এখানে তিনি একটি আয়াত নিয়ে এসেছেন এবং দুটি হাদিস নিয়ে এসেছেন এ আয়াত ও দুটি হাদিস আমরা একটু আলোচনা করে দেখি আয়াত নিয়ে এসেছেন ইউসুফ এর একশত নম্বর আয়াত আল্লাহবুলি আলমিন বলছেন নির্দেশ করছেন তুমি বলে দাও হা সাবিলি এটাই হলো আমার তরিকা এটাই হলো আমার পথ আমার পথ কি আদর ই আমি আল্লাহর দিকে দাওয়াত দিই আদর इलाल्ला आल्लर दिखे दावत दी को दिखे नज के आयत शिक्षा दिखे आज के दावत बंद हो गा न दावती का चलते देशे विदेशी सर्वत कात आज के सीम्धे विषय बुझी सेटार दिख शुद्ध दावत दीजिए दलुसरण कर दल दिखे शुद्ध दाव दी तरीका अनुसारी से तरीके दिखे दावत दी বা আমি যে গোষ্ঠী বা অনুসরণ করি সেটার দিকে আমি দাওয়াত দিই কিন্তু আল্লাহর দিনের দিকে ইসলামের দাওয়াত হবে আল্লাহর দিকে এবং আল্লাহর দিনের দিকে এটাই হলো আল্লাহর রসুল সাল্লাহ আল্লামের সুনত আল্লাহ তাকে বলে দিচ্ছেন যে বলে দাও হাদি এটাই হলো আমার পথ কি পথ আমার আদ আল্লাহ আমি কোনো ব্যক্তির দিকে না কোন দলের দিকে না কোন মনের দিকে না কোনো মতের দিকে না কোন তরিকার দিকে না আদর আল্লাহ আমি আল্লাহর দিকে আল্লাহর দিকে আমি আহ্বান করি আল্লাহর দিনের দিকে আমি আহ্বান করি আল্লাহর তাওহিতের দিকে আমি আহ্বান করি আল্লাহ বসি রতীন কি অবস্থায় আল্লাহ বসি রতীন জেনে বুঝে শুনে এবং বিচক্ষণতার সাথে অজ্ঞতার সাথে দাওয়াত দিই না কারণ মানুষ যদি আবার না জেনে দাওয়াত দিতে যায় না বুঝে দাওয়াত দিতে চায় তাহলে সে হয়তো যে জিনিসটা ভালো সেটাকে উপস্থাপনা করবে দেখা যায় যে মানুষ সেটাকে খারাপ মনে করে ওটাকে আবার হয়ে যাবে। এমন যেখানে খারাপ অন্য ভাবে না জানার কারণে উপস্থাপন করবে মানুষ মনে করবে যে এটাই হয়ে তাহলে করতে হয় উল্টা হয়ে যাবে তাই নিয়ম হলো আলা বাসিরাচিন আমি জেনে বুঝে বিচক্ষণতার সাথে জ্ঞান বুদ্ধির সাথে আমি আল্লাহ দাওয়াত দি আনা তুমি বলো যে আমি দাওয়াত দিই এবং আমার যারা অনুসরণ করে তাহলে এ আয়াত একটি কঠিন আয়াত যা আল্লাহ রব আলামিন বলে দেওয়াচ্ছেন যে বলে যে আমি নিজেই দাওয়াত দিই এবং আমার যারা অনুসরণ করে তাহলে যেই ব্যক্তি দাবি করবে যে আমরা আল্লাহ রাসুল সালামের অনুসারী তাহলে তার অটোমেটিক একটা দায়িত্ব আল্লাহর এসে গেছে কোনো আর বলার সুযোগ নেই কোনো ভেদাভেদ নাই এ নয় যে আমি জেনারেল শিক্ষিত তাহলে আমার দায়িত্ব না না আপনি জেনারেল শিক্ষিত হয়েও যদি আল্লাহ রাসুল সাল্লামের অনুসারী হন তাহলে আপনারও দায়িত্ব হলো আপনার যোগ্যতা অনুযায়ী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 আল্লাহর পথে দাওয়াত দেওয়া বা তাওহিদের দিকে দেওয়া এ দাওয়াত দেওয়া এটা কোনো নফল কাজ নয় এটা কোনো মুস্তাহাব কাজ নয় এটা হলো একটা প্রতিটি আল্লাহর রাসুল জন্য অনুসারীর জন্য এটা অপরিহার্য কাজ এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন সে বিষয়টিকে তুলে ধরেছেন অতএব যেই দাবি করবে যে আমি আল্লাহ রাসুল সাল ইসলামের অনুসারী তারই দায়িত্ব হলো আল্লাহর তাউহিদের দিকে তাকে দাওয়াত দিতে হবে কোন দলের দিকে যদি দাওয়াত দেয় তাহলে সেটি ভুল কোন মতের দিকে দাওয়াত দেয় তাহলে সেটি ভুল কোন তরিকার দিকে যদি দাওয়াত দেয় তাহলে সেটি ভুল কারণ আল্লাহ রাসুল সাল্লাম এর অনুসরণ তার সুন্না হল আল্লাহ আল্লাহর এবং আল্লাহ রাহ্লামের সুন্না এর দিকে দাওয়াত দেওয়া অর্থাৎ করন এবং হাদিসের আলোকে ইসলাম মানার জন্য ইসলাম পালনের জন্য ইসলাম জানার জন্যই আজকে আমাদের সকলকে এ দাওয়াত দিতে হবে এ দাওয়াত কোনো দল কোনো গোষ্ঠী কোন এলাকার দিকে নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল কি তিনি বলতেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো স্বীকৃতি দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই কোনো সত্যিকার উপাস্য নেই তুফলিহু তোমরা সফলকাম হবে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন আল্লাহর তাওহীদের দিকে এটাই হলো তাওহীদের দাওয়াত তাই আল্লাহর সেটা হলো আমাকেও আল্লাহর পথে আল্লাহর তাওহিদের দিকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিতে হবে এই আয়াতটি আল্লাহ রা আলমিন এখানে সুন্দরভাবে তুলে ধরেছেন তাই আমাদের লক্ষ্য করা উচিত এই আয়াত থেকে আমাদের অনেকগুলি শিক্ষা পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম শিক্ষা হলো এই যে আমাদের দাওয়াত হতে হবে সর্বপ্রথম দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য বা আলোচ্য বিষয় সেটি হলো তাওহিদের বিষয় সর্বপ্রথম তাউহিদের দাওয়াত কারণ তাউহিদ হলো এ আকিদা হলো একজন মানুষের সবচেয়ে প্রথম বিষয় এ তাহিদ আকিতা যদি ঠিক হয়ে যায় ব্যাখ্যা যাবের আলোচনা শুনেই আমরা এরপরে আমরা হাদিসের আলোচনায় যাব ইনশা আল্লাহ এরপর সম্মানিত শ্রোতা বন্ধুরা সামান্য একটু আমরা বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা আমাদের এ আলোচনায় ইনশা ফিরে আসবো এই রমজান হলো রহমতের মাসি ইফতার তার এরকম আরো অনেক কাজ যেগুলো সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে কোরআন শুধুমাত্র কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় শ্রোতাবিন্দু আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনছিলেন এবংেক্ষা করছিলেন আসুন আমরা সামান্য বিরতির পর আবার আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনা নিয়ে আসি কোরআন এবং একটি গুরুত্বপূর্ণ হাদিস লেখক রাহেমাহ নিয়ে এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লা আব্বাস রাহু বর্ণিত তিনি বলছেন আল্লাহ আলিয়াম আল্লাহ রসুল সাল্লাই তিনি নিজেও তার জীবনটা যদি আমরা দেখি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন কোন দিকে তাওহিদের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ সুবাহ ওয়াহদানিয়াতের দিকে এবং মানুষকে বিরত রাখছেন সেই শের থেকে গোটা জীবন ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহাম যখন কাউকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাতেন দাওয়াত দেওয়ার জন্য কোনো দিকে প্রেরণ করতেন তাকেও একই ভাবে নির্দেশনা দিতেন যে সর্বপ্রথম তোমার বিষয়ের মূল আমার জীবনের সব হওয়ার আশা করতে পারবো আর যদি এ এ বিশ্বাসে আমার শুরুতে দুর্বল হয়ে যায় তাহলে এর উপর ভিত্তি করে আমার যত আবাদত সব আবাদত বাতিল হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এজন্য আল্লাহ রাসুল সাল্লাম যখন কাউকে পাঠাতেন দাওয়াত দেওয়ার জন্য তাকে সর্বপ্রথম নির্দেশ দিতেন তোমার দাওয়াত হতে হবে এইভাবে এমন একটি সুন্দর হাদিস লেখক তিনি এখানে নিয়ে এসেছেন। প্রসিদ্ধ আব্বাস আনহুমা তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম যখন জাবাল মুআবিনিয় আনহুকে ইয়ামানে পাঠালেন ইয়ামানে প্রেরণ করলেন কি জন্য তাকে একাধিক উদ্দেশ্যে বিভিন্ন জন বিভিন্ন বলেছেন আমরা এ হাদিসের আলোকে বলবো যে মূল উদ্দেশ্য ছিল ইসলামের দিকে দাওয়াত দেওয়া আর অন্যান্য দায়িত্ব ছিল সেখানে জাকাত কালেকশন সেটাও দায়িত্ব ছিল তাদেরকে দিন শিক্ষা দেওয়া সেটাও দায়িত্ব ছিল কিন্তু আল্লাহ রসুল্লাহাম কাকে বলছেন কিতাব হে মাজে রাখো তুমি কাদের কাছে যাচ্ছ তুমি যাদের কাছে যাচ্ছ এরা হলো আহলি কিতাব আহলি কিতাব মানে হলো ইহুদ এবং নাসারা তারপরে বলে দিচ্ছেন যে তোমার সর্বপ্রথমে দাওয়াতের বিষয়টা যেন হয় আল্লাহ ইলাহা শাহ্লাহ কারণ এই শাহজাত মাধ্যমে মানুষের ইসলাম শুরু হয় আল্লাহ যদি কারো মাঝে না থাকে সঠিকভাবে আর সারা রাত দিন যদি সে সালাত সারা মাসের মাস যদি সে রোজা পালন করে কোনো কাজে আসবে না যদি তার মাঝে আল্লাহ শাহজাত এটা যদি তার মাঝে ঠিক না থাকে এজন্য সর্বপ্রথম দাওয়াত হল আল্লাহ ইহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো তাওহীদের দাওয়াত। এজনাই বুখারী সহিহ বুখারীর অন্যতম বর্ণনায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, "ফাল ইয়াকুন আউওয়ালু মা তাদউহুম ইলাইহি আই ওয়াহিদুল্লাহ।" সর্বপ্রথম যেন তোমার দাওয়াত হয় তাদের কাছে আই ওয়াহিদুল্লাহ। তারা আল্লাহর তাওহীদ জানবে, আল্লাহর তাওহীদ মানবে, আল্লাহর তাওহীদ বুঝবে। এটা যেন তোমার সর্বপ্রথম দাওয়াত হয়। এজনাই লেখক রাহিমাহুল্লাহ তিনি এবং তাওহিদের বিপরীত বিধ্বংসী বিষয় শেরক আলোচনা করার পর তিনি এমন একটি সুন্দর অধ্যায় নিয়ে এসেছেন সেটি হলো আমি তাওহীদ জানলাম জানার পরে আমার দায়িত্ব হল আল্লাহ রাসুল সাল্লাই এর অনুসারী হিসেবে আরেকজন মানুষকে এ তাউহিদের দাওয়াত দেওয়া এ তাউিদের পথে তাদেরকে সন্ধান দেওয়া আল্লাহ রাসুল সালসাল্লাম এত সুন্দরভাবে মাজবিন জাবালকে নির্দেশনা দিচ্ছেন তাকে বলছেন যে তোমার সর্বপ্রথম দাওয়াতটা হবে কিসের তাওহিদের দাওয়াত যদি তারা তোমার তাহলে এরপর দ্বিতীয় বিষয় হলো তাদেরকে জানায় দাও যে আল্লাহ রাবুল্লা আলামিন তাদের উপর রাত দিনে চব্বিশ ঘন্টায় পাঁচ বক্ত সালাদরজ করে দিয়েছেন তাহলে কিভাবে শুনেন খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বিষয়টি একটু চিন্তা করা দরকার আল্লাহ রসুল তাকে বলছেন যদি তারা তোমার দাও কারণ কেউ গ্রহণ না করে তার সালাতে কোনো কাজ আসবে না যত কাজ করুক না কোনো কাজে আসবে না যদি তার মাঝে তাওহিদ না আসে তার মাঝে যদি আল্লাহ আর বিষয় যদি তার মাঝে স্পষ্ট না হয় তার কোন আয়বাদ কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সুন্দরভাবে বলছেন দিনে রাত্রে প্রতিদিন রাত্রে চব্বিশ ঘন্টায় তোমাদের জন্য পাঁচ বক্ত সালাদ আল্লাহ রাবুল্লাহ আলামিন ফরজ করে দিয়েছেন প্রিয় বন্ধুরা তাইয়া শুন এরপরে আল্লাহ রাসুল্লাহাম বললেন যদি তারা তোমার কাছ থেকে সালাদ গ্রহণ করে নেয় তারপর তাদেরকে জানায় দাও যে তোমাদের জন্য ধনীদের কাছ থেকে ধনীদের সম্পদ থেকে এই ধরনের আরো বিষয়গুলো আল্লাহ করে দিলেন আল্লাহ রসুল সাল্লাই এর বৈশিষ্ট্য তার সন্ন্যাত হলো আমরা যারা তার অনুসরণ করি আমাদেরও দায়িত্ব হলো আমরা যখন আমাদের দাওয়াতি কাজ করব সে দাওয়াতি কাজে সর্বপ্রথম আমাদের আলোচ্য বিষয়ে দাওয়াতের বিষয় হবে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 কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে যারা আমরা ইসলামেরও দাওয়াতের মনে করছি তাতে অসুবিধা কি কিন্তু একজন মানুষ যদি নামাজি হয় আর যদি সে গাইরুল্লাহর কাছে গিয়ে শেষ দেয় তাহলে তার এ নামাজের মূল্য হয়। এ নামাজের তো কোনো কাজে আসবে না এজন্যই আল্লাহ রাসুল সালসাল্লাম বলছেন যদি তারা তোমার সর্বপ্রথম তাহিদের দাওয়াতটাকে গ্রহণ করে তাহলে তুমি তাকে নামাজের দাওয়াত দাও কারণে ভিত্তি হলো মানুষের আমার তাওহিদ যদি সঠিক হয় তাহলে আমার বাকি আবাদত সঠিক হবে আর আমার তাওহিদ যদি গলত হয় সেখানে যদি আমার গল্প থাকে তাহলে বাকি আবাদত আমার সঠিক হওয়ার আশা করা যায় না প্রিয় বন্ধুরা এরপরে আল্লাহ রাসুল সাল আলী হোসালাম এর আরেকটি সুন্দর লেখক তিনি বললেন যে আগামীকালকে আমি এই যুদ্ধের ঝান্ডা এমন একজন ব্যক্তির হাতে দেব যে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসুলো তাকে ভালোবাসে সাহবাই সকলেই খুব আকাঙ্ক্ষাবোধ করলেন झंडा कत सौर सबा कर दिन रसुल्ला झंडा कथा डाक साहबराबे तो असुस्थलासुल्लामें ठीक है नहीं आसो ता नहीं आसा हलो आलिदी आल्ला चोख समस्या चोर बैठा चोख उठाधर असुख हो जाए আল্লাহ রসুল সাল্লাম তিনি তার চোখে একটু লাগিয়ে দিলেন এরপরে আল্লাহ তুমি এই ঝান্ডা নিয়ে অগ্রসর হও তাদের আঙিনায় উঠানে গিয়ে যখন তুমি পৌঁছবে তাদের কাছে যখন তুমি পৌঁছে যাবে তাদেরকে তুমি ইসলামের দিকে দাও বলো যে তোমরা ইসলাম গ্রহণ করো হবে এগুলি তুমি জানিয়ে দাও তারপর বললেন বললেন আল্লাহ কসম করে বলছি যার হাতে আমার প্রাণ तुम्हारा मूल्यवान लाल सम्पद एक मानुष केल्लाह देख आज के सम्पद लाभ बहु रकमें पंथा अवलम्बन कर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 তাই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাকে হতে হবে ধৈর্যশীল আমাকে হতে হবে খুব আমাদেরকে হবে সহনশীলের দিকে আসুন প্রিয় বন্ধুরা আমরা এ তাহিদ ভালোভাবে বুঝবো বুঝে নিজে সেটিকে পালন করব। এবং মানুষকে সেটি পালন করার জন্য দাওয়াত দিব আল্লাহ আমাদের সবাইকে এ তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে ধৈর্য সহকারে এই কিতাব তাউহিদের গুরুত্বপূর্ণ দর্শ শোনার জন্য আবার দেখা হবে পরবর্তী দর্শে ইনশাআ আল্লাহ ও আখরান আসসালামুকম্বর ববরকাত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 क्यों चलते भय सब समय देखा जावार पुंजी आज रे दस टाय बांगे और दस टाय भारत बीस टी बांगलाय লা মানবতা সমাধান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দূরের এবং কাছে রগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত ভাই বোনেরা আমরা আমাদের আলোচনা করছি সুরাত থেকে ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ রসুল্লাহ সুল্লাহ আলহি ওকে আল্লাহ সুবাহ স্পেসিফিক ইনস্ট্রাকশন দিচ্ছেন আর সে সম্পর্কে আমাদের আজকের আলোচনা দেখি আল্লাহ সুবাহ কি বলছেন আউজুবিল হিমিনৈত নির